ماي مد عرفت الله ربي طول وحل وحل وحياتي مد عرفت الله ربي السلام عليكم ورحمه সম্মানিত ভাতৃ মন্ডলী আল্লাহর আলমিন সমস্ত প্রশংসা আল্লাহ পাক আমাদের সৃষ্টি করেছেন এবং আমাদেরকে সত্য দিন গ্রহণ করার তৌফিক দান করেছেন সালাত এবং সালাম উপর যিনি সত্য দিন নিয়ে আগত হয়েছিলেন সমস্ত মানুষের জন্য আল্লাপাক সুরায় হজের আয়াত নম্বর উনচল্লিশে যেখান থেকে আমরা তাফসের শুরু করব আলোচনা করেছেন আল্লাহর রাস্তায় জিহাদের কথা এই আয়াত দ্বারা প্রথম জিহাদের অনুমতি দেওয়া হয়েছে ফরজ করা হয়নি আল্লাহ পাক অনুমতি দিয়েছেন জেহাদের বিধান বিভিন্ন স্তরে আল্লাপাক নাজেল করেছেন এখানে জিহাদের উদ্দেশ্য কী आल्ला पा उल्लेख करती गात हो जुलम अत्याचार जो है जुल्मत्याचार दूर करार्जन आल्लापा पक्ष के सशस्त्र जेहद विषयटी आल्ला पा उल्लेख कर तरह के बाड़ी के विताड़ित कराता बाड़ीत विताड़ित करा, देश के निर्वासित कराई अपराधगुलि जदि क्यों करेत्र आल्ला पा जेहर कथा इखने वर्णना कर জেহাদের আরেকটি উদ্দেশ্য আল্লাহ পাক বলেছেন আল্লাহর কালেমাকে উঁচু করা আল্লাহর কালিমা অর্থাৎ আল্লাপাকের তৌহিদ একত্র তৌহিদের কালিমা আল্লাহ ছাড়া কে সত্য মাবুদ নেই একমাত্র মাবুদ আল্লাহ পাক একমাত্র সৃষ্টিকর্তা আল্লাহ পাক সমস্ত ইবাদতবন্দিকে আল্লাহর জন্য আল্লাহর সাথে কোন শরিক নেই এই বিষয়টি প্রতিষ্ঠিত করার জন্য আল্লাহ পাক রব্বুল আলমিন এই প্রচেষ্টা ফরজ করেছেন আর জেহাদের শাব্দিক অর্থ হচ্ছে প্রচেষ্টা এই জন্য এই পথে যে কোনো প্রচেষ্টার নাম হচ্ছে জেহাদ কোরআনে কেরিমের প্রচার করে আলোচনার মাধ্যমে হোক আর তার তফসির অনুবাদ প্রচার করে হোক লিখনির মাধ্যমে হোক দিন ইসলাম সম্পর্কে এ সবগুলি জেহাদ অর্থাৎ আল্লাপাকের দিনের জন্য প্রচেষ্টা চালানোর অন্তর্ভুক্ত এমনকি আর এক রকমের জেহাদ হচ্ছে নিজের কুপ্রবৃত্তির বিরুদ্ধে জেহাদ করা প্রচেষ্টা চালানো আপনার মন সবসময় চাইছে খারাপ কাজ করতে খারাপ কথা বলতে লোভ লালসা অবৈধ বাড়ছে এইগুলিকে দমন করার জন্য নিজের নপসের বিরুদ্ধে নিজের কুপ্রবৃত্তির বিরুদ্ধে সংগ্রাম করা না তোর কথা শুনবো না মনে যেসব খারাপ কথা আসে একটিও মানবো না এটাও একটি গুরুত্বপূর্ণ জেহাদ নাফসের জেহাদ শয়তান যেসব খারাপ কথা আবার অশ্বসা দিচ্ছে সেগুলিকে অস্বীকার করা মানুষ শৈতান খারাপ লোকেরা যে সব খারাপ পরামর্শ দিয়ে থাকে খারাপ কাজে প্ররোচিত করে থাকে সেগুলির প্রতিবাদ করায় এবং সেগুলি থেকে সতর্ক থাকা এসব হচ্ছে জিহাদের অন্তর্ভুক্ত আল্লাপাকের সাদ করেছেন ওজেন আলিল ওকাত আন্নাহ মুম অনুমতি দেওয়া হয়েছে ওই সব লোকদেরকে যাদের বিরুদ্ধে লড়াই করা হয়েছে অর্থাৎ কাফেররা মমিন মুসলিমদের বিরুদ্ধে लड़ाई करबराम बिुद्धे सशस्त्र लड़ाई लिप्त हो मारधर करोम अल्लाह तलामर प्रथम शहीद ए आबू जहाल शहीद कर भाव दुरबल असहाय सहबाइक राम जुल्म अत्याचार कर अल्लाह बोन जर बिुदे सशस्त्र लड़ाई करस्त्र धरे से काफेरा ओ सब लोक दे अर्थात मम्मी अनुमति देवा क्या अनुमति देवा बेआन जोलेमो कारण तरह जुल्मार कर তাই জুলমের অত্যাচারের অবসান ঘটানোর জন্য জেহাদ ফিসাব আল্লাহ রাস্তায় এ সশস্ত্র প্রচেষ্টা ওয়াইনাল আল্লাহ আল্লাহ নাসিম্লা কাদির আর নিশ্চয়ই তাদের সাহায্যে বড়ই সক্ষম যারা মুজলুম যারা নির্যাতিত যারা নিষ্পেষিত তাদের সাহায্য করায় আল্লাহ পাক রব্বুল্লা আলমিন বড়োই শক্তিমান আল্লাহ অবশ্যই তাদের সাহায্য করবেন এই প্রতিশ্রুতি করেছেন উখরজুমিন্দ রহিম যাদেরকে তাদের ঘরবাড়ি থেকে বিতাড়িত করা হয়েছে মক্কা থেকে তাড়িয়ে দেওয়া হয়েছে খালি হাতে তাদেরকে চলে যেতে হয়েছে বেগের হাকু অন্যায় ভাবে কোনো অন্যায় করেনি তারা কোনো অপরাধ করেনি না খুন করেছিল না চুরি ডাকাতি করেছিল না অন্য কোনো অপরাধ করেছিল আল্লাহ শুধু একটি কাজ তারা করেছিল সেটা হচ্ছে যে তারা বলেছিল যে আমাদের রব আমাদের পালন কর তা আল্লাপাক এক আল্লাহর প্রতি ইমান নিয়ে আসার অপরাধে তাদেরকে মক্কা থেকে তাড়িয়ে দেওয়া হয়েছিল এই আল্লাহ আল্লাহপাকের ক্যালেমাকে উঁচু করতে হবে এটা হচ্ছে আল্লাহর রাস্তায় প্রচেষ্টা চালানোর জেহাদ করার উদ্দেশ্য এটা তারা অপরাধ করেনি যদি কারো বহু জিনিসের উপাসনা করার আর এবাদত করার যদি অধিকার নিজে মনে করে তাহলে এক আল্লাহর এবাদত করার নার্য অধিকার রয়েছে আল্লাহ পাকুল আলমিন বলছেন তারপরে ওয়ালাউল্লা দফ্লাহিনাসা বাদমবে বাদ আল্লাহ ফকরবুল আলমিন পৃথিবীতে হক এবং বাতিলের দ্বন্দ্ব রেখেছেন চলতে থাকবে হাবিল কাবিল থেকে শুরু হয়েছে আর কিয়ামত পর্যন্ত সত্য মিথ্যার লড়াই হক বাতিলের লড়াই নয় নয়ের লড়াই সংগ্রাম চলতে থাকবে আল্লাহ ফকরব্বুল আলমীন যদি এক দলকে দিয়ে অপর দলকে প্রতিহত না করেন দুর্বল না করেন নির্মূল না করেন অর্থাৎ জালেমদেরকে নির্মূল করার জন্য আল্লাহপাক শত লোকদেরকে যদি আল্লাহ পাক এই শক্তি না দেন তাহলে পৃথিবীতে বিপর্যয় সৃষ্টি হয়ে যেত আল্লাহপাক বলছেন ওলাউল্লা দফ উল্লাহিনাশা বাহমবেবাজ যদি আল্লাহ পাক রব্বুল্লা আলমিন প্রতিহত না করতেন একদল মানুষকে আর একদল মানুষের দ্বারা বাহমবেবাজ একদল মানুষ দ্বারা আর একদল মানুষকে যদি আল্লাহ পাক প্রতিহত না করতেন লাহুদ্দ সওয়ামেও তাহলে বিধ্বস্ত হয়ে যেত সওয়ামে বহু বছন এর মানে হচ্ছে খ্রিস্টানদের যারা সংসার ত্যাগী তাদের উপাসনালয় ছোট উপাসনালয়কে বলা হয় খ্রিস্টানদের একজন হয়তো সংসার ত্যাগী দুইজন তিনজন সংসার ত্যাগী বনে জঙ্গলে তাদের মধ্যে এই সব মনগড়া এবার দতমন গড়া বা মনগড়া উপাসনা শুরু হয়েছিল যেটা ইসলামে জায়জ নেই লা রহবান ফিল ইসলাম ইসলামে সংসার ত্যাগী হওয়া জায়জ নেই সংসারের সাথে সম্পর্ক রেখে দুনিয়ার সাথে সম্পর্ক রেখে নিজের স্ত্রী ছেলে মেয়ে বাপ মা আত্মীয় স্বজন এসব দায়ী দায়িত্ব সব পালন করে পাঁচবার আল্লাহর সামনে হাজিরা দিয়ে আল্লাহর সাথে সম্পর্ককে মজবুত করতে হবে এটা হচ্ছে দিন ইসলাম এছাড়া অন্য অন্য ইবাদতবন্দিগীর মাধ্যমে ফরোজ মুস্তাহাব সুন্নাত বিভিন্ন ইবাদতবন্দিগীর মাধ্যমে আর নেগেটিভ সমস্ত গুনহা পাপ থেকে নিজেকে বাঁচিয়ে রাখার মাধ্যমে গুনহার পাশাপাশি থেকে গোনা কারোর উপায় উপকরণ আছে তারপরও বেঁচে থাকবেন আর বনে জঙ্গলে চলে যাবেন সংসার ত্যাগী না স্ত্রী না ছেলে না মেয়ে না কোনো দায়ী দায়িত্ব আর উপাসনা করবে এটা ইসলামে হারাম জায়গ নাই না রোহবান ইসলাম ইসলামে বৈরাগী হওয়া নেই সংসার ত্যাগী হওয়া ইসলামে আল্লাহ বলে রোহবান ইয়াতান ইবতা এই খ্রিস্টানরা এই সংসার ত্যাগী হওয়াকে তারা নিজেরাই আবিষ্কার করেছে তাদের বিধা তিঠি আবিষ্কার করেছে মা কাতাবু না আলিম আল্লাহকে এই বিধান নাজেল করেন খাওয়া দাওয়া করবে না আর খানকায় গিয়ে বসে যাবে ইত্যাদি এগুলি সংসার ত্যাগী ঘর অন্তর্ভুক্ত আল্লাপাক বলছেন সাওয়ের কথা অর্থাৎ এমন খ্রিস্টান সংসার ত্যাগীরা যারা বনে জঙ্গলে গিয়ে একটা উপাসনালয় তৈরি করে সেখানে বসে গেল শুধু এ বাদতবন্দিগী বাস উপাসনা তো এসব বিধ্বস্ত হয়ে যেত ন্যায়পন্থীদেরকে যদি না রাখতেন আল্লাপাক আমার পৃথিবীতে তাহলে অন্যায় বিরাজ করত। তখন কোনো ভালো মানুষের বাস থাকত না যার ফলে এ ধর্মীয় প্রতিষ্ঠানগুলি ধ্বংস হয়ে যেত তারপরে আল্লাপা বলছেন বেআন বি আতুনের বহুবচন এর মানে হচ্ছে চার্চ গির্জা বড় উপাসনালয় খ্রিস্টানদের তাও বিধ্বস্ত হয়ে যেত মানুষ মানুষের সাথে লড়াই করত আর জুলম অত্যাচার বিরাজ করত আর ধর্মীয় স্থানগুলিকে তারা ধ্বংস করত ও সলাওয়াতুন সলাওয়াতের তফসির হচ্ছে ইয়াহুদীদের উপাসনালয় ইয়াহুদীদের উপাসনালয় বিধ্বস্ত হয়ে যেত মানুষের লড়াইয়ে বিপর্যয় সৃষ্টি করে ফিতিনা ফাসাদে যদি আল্লাহ লোকদেরকে। পৃথিবীতে না রাখতেন যাদেরকে দিয়ে অন্যদেরকে অসদ্দেরকে দমন আল্লাহাক করে থাকেন অমাসাজদ এবং মসজিদগুলি বিধ্বস্ত হয়ে যেত মসজিদ ভেঙে ফেলতো। মসজিদকে শহীদ করত জালেমরা যদি আল্লাহ ফাকরুল আলমিন সত্যপন্থীদেরকে সৎকর্মশীলদেরকে দিয়ে অসদ্দেরকে নির্মূল করতেন এই জন্য আল্লাহ ফাকরুল হক বাতিলের লড়াই রেখেছেন বাতিল যদিও মাথা চাড়া দেয় একদিন অবশ্যই নিশ্চিন্ন হবে যদি সত্যপন্থীরা বদ্ধপরিকর হয়ে আল্লাহর সন্তুষ্টির জন্য কাজ করে রফি হাসমুল্লাহ কাসিয়া যেসব মসজিদে আল্লাহর নাম খুব বেশি বেশি স্মরণ করা হয় আল্লাহ ফাকরাবুল আলমিন তারপরে সাদিয়ানসো আল্লাহ মাইয়ানসোরু আল্লাহ পাখের একটি ওয়াদা এখানে প্রতিশ্রুতি মানব জাতির সাথে অবশ্যই অবশ্যই আল্লাহ সাহায্য করবেন ওই সব লোকদের যারা আল্লাহকে সাহায্য করে আল্লাহকে আপনি সাহায্য করুন আল্লাহকে সাহায্য করা মানে আল্লাহর দিনকে সাহায্য করা আল্লাহর কিতাবের প্রচার আল্লাহর কিতাবের খেদমত আল্লাহর দিনের খেদমত প্রথম আল্লাহর সাহায্য হচ্ছে নিজের জীবনে ব্যক্তিগত জীবনে ব্যক্তিগত জীবনে আপনি ইমান আর আমল কর্মসন্দর করবেন এটা হচ্ছে আল্লাহ পাখের দিনের সাহায্য করা আপনি নিজে ব্যক্তি জীবনেই সত্যিকার আল্লাহর সাহায্যকারী হতে পারছেন না মমিন মুসলিম হতে পারছেন না আর অপরকে ভালো ভালো কথা বললে তো কাজ হবে না এটা আল্লাহর দিনের সাহায্য হলো না ব্যক্তি জীবনে সংশোধন পারিবারিক জীবনে সংশোধন আপনার স্ত্রী আপনার ছেলেমেয়েদেরকে ভালো মানুষ তৈরি করুন সৎকর্মশীল করুন এটা হচ্ছে আল্লাপাকের দিনের সাহায্য করা আল্লাপাকের দিনের সাহায্য হচ্ছে ইসলামিক সমাজ জাতীয় শান্তি বিরাজ করবে এরকম সমাজ তৈরি করা ইসলামী অর্থনীতি সুদ ঘুষ বেমানি আত্মসাত এসবকে দূর করা আল্লাহর দিনের সাহায্য করা হচ্ছে আল্লাহ যে সত্য সত্যদ্দিন তৌহিদ নাজেল করেছেন এই তৌহিদের প্রচার প্রসার ঘটানো যারা আল্লাপাকের দিনে সাহায্য করে তাদের আল্লাপাক অবশ্যই সাহায্য করবে আপনি আল্লা দিনের খেদমত করেন আল্লাহ ফাকরবুল আলমিন আপনার খেদমতের জন্য মানুষ তৈরি করে দেবেন ইন আল্লাহ আজিজ নিশ্চয় আল্লাহ ফাকর্বুল আলমিন বড়ই শক্তিমান আর তিনি মহাপরাকান্ত আল্লাহ খেদমত করলে আল্লাহাক মানুষের জন্য লোক তৈরি করে দেবেন এমনকি শত্রু আপনার খেদমতের জন্য তৈরি হয়ে যাবে যেমন মুসা আলি সাল্লামের সেবার জন্য খেদমতের জন্য ফেরাউন শত্রু তৈরি হয়েছিল শত্রু তখন শত্রু ছিল না বন্ধ হয়ে গেছিল মুসা আলি বাল্য জীবনে লালন পালনের জন্য এখানে অল্প সময়ের বিরতি দিয়ে আবার আমাদের আলোচনার দিকে ফিরে আসছে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 আমরা মহান আল্লাহর প্রেম ও পবিত্র জীবন পেতে পারি জীবনের সকল ক্ষেত্রে আলহিসাল্লামের সুন্নাতে উদ্ভাসিত পত পদ্ধতি জানতে তাই দেখুন হিসটিভি বাংলার নিয়মিত অনুষ্ঠান দর্শু সন্ন্য সমগ্র জীবনকে সফল ও সুন্দর করার জন্য প্রয়োজন আজ রাত সাড়ে সম্প্রচার সকাল সাতটায় বাংলাদেশে বাংলায়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 मौलिक नीतिमाल जार्धि सहज हो जाए इ बुनियादी शिक्षा पुतार साधारण उदाहरण कल रसटाय पुन सम्प्रचार सकाल साढ़े आठ टेलेश সম্মানিত ভাতৃমণ্ডলী ফিরে আসে আমাদের আলোচনার দিকে আল্লাহ ফাকরাবুল আলমিন এমন একটি দলের কথা বলছেন যারা আল্লাহর সাহায্য করে আল্লাহর যারা সাহায্য করে তাদের কিছু গুণাবলী এ আয়াতে উল্লেখ করেছেন আয়ত নম্বর একচল্লিশ সুরে হজেরা ইন ফিল মাকান্দাল আতা আনিল মুহ আকেবুল আল্লাহ ফক্রাবুল্লা আলমিনের দিনের সাহায্যের একটা দিক হচ্ছে রাষ্ট্রনীতির ক্ষেত্রে দিন ইসলামের বিধান কয়েম করে অসৎ লোকদেরকে নির্মূল করবেন চোর ডাকাত নির্মূল করবেন খুনিকে নির্মূল করবেন ধর্ষণকারীকে নির্মূল করবেন আপনি আল্লাহ পাক রাবুল আলমিন তাহলে মুসলিম নেতৃত্বের বৈশিষ্ট্য কেমন হবে যাদেরকে আল্লাহ পাক শক্তি দিয়েছেন ক্ষমতা দিয়েছেন প্রশাসন তাদের হাতে রয়েছে তাদের কিছু গুণ এখানে বর্ণনা করেছেন আল্লা ইন মাক্কান ওই সব লোকেরা যদি তাদেরকে আমি পৃথিবীতে শক্তিশালী করি ক্ষমতা দান করেছি নেতৃত্ব তাদের হাতে তাহলে প্রথম গুণ তাদের হচ্ছে আকামুসলাহ সলাধ কায়েম করবে নামাজ কায়েম করবে মুসলিম নেতা নামাজি হবে বে নামাজি নাই শুধু নিজেই নামাজ পড়বে না দেশবাসীকে নামাজ পড়ার জন্য উৎসাহিত করবে তাদের নামাজের রাস্তাকে সহজ করে দিবে তাদের জন্য মসজিদ নির্মাণ করবে এবং আজান হইলে নামাজের সময় দোকান পাট বন্ধ করতে বাধ্য করবে আর আলহামদুলিল্লাহ এই বিধান একমাত্র পৃথিবীর মুসলিম দেশগুলির সৌদি আরবে শুধু আছে আল্লাহ আল্লাপাক যেন অন্যান্য মুসলিম দেশগুলিকে তার তৌফিক দান করেন মুসলিম দেশ সংখ্যার অভাব নেই আজান হচ্ছে নামাজ হয়ে যাচ্ছে জুমা হচ্ছে দোকানপাট খোলা আছে ব্যবসা বাণিজ্য খোলা আছে কি করে নামাজ পড়বে অসৎ লোকেরা সুযোগ পাচ্ছে তাহলে এই রকম সরকার আল্লাহ আল্লাপাকের সাহায্য করলো না নামাজ কায়েম করলো না যারা নামাজ পড়ার জন্য রাস্তাকে সুগম না করে দেয় নামাজের সময় কাজ কাজকর্ম বন্ধ করতে হবে কলকারখানা বন্ধ করতে হবে এটা হচ্ছে নামাজ কায়েম করার অন্তর্ভুক্ত যা আল্লাফাক যাদেরকে নেতৃত্ব দিয়েছেন তাদের ক্ষেত্রে ওয়া আহ তা ব্যক্তিগত আপনার ক্ষেত্রে আপনার দোকানপাট আছে নামাজের সময় বন্ধ করেন যতই টাকা ইনকাম হোক না কেন নামাজের সময় না আপনার দোকানপাট খোলা তুমি চালাও তুমি যেহেতু আমার কর্মচারী তুমি চালাও অথচ মুসলিম ওকে নামাজ পড়তে বলবেন না আপনি শুধু নামাজ পড়ে আজমুল্লা জি এটা চলবে না এটা ইসলাম না। আল্লাহ ফখরবুল আলমিন বলছেন ফিল আর যাদেরকে আমি পৃথিবীতে শক্তিশালী করি নেতৃত্ব দান করি তাদের প্রথম বৈশিষ্ট্য হচ্ছে সালাত কায়েম সালাদ দ্বিতীয় গুণ হচ্ছে তারা দেবে নিজেরাও জাকাত দেবে তাদের ধন সম্পদ যে কত আছে তারা নিজেরাই বলতে পারবে না কোথায় জাকাত তাদের অথচ মুসলিম নেতৃত্ব জাকাত দেবে এই জাকাত দিয়ে দেশের গরিব মানুষদের সমস্যার সমাধান করবে আজকে যতই গরিব দেশ হোক না কেন যদি জাকাত ঠিকভাবে মুসলিমরা বের করে আর ঠিকভাবে যারা জাকাতের হকদার তাদের কাছে পৌঁছে দেয় তাহলে গরিব দরিদ্র দেশও দরিদ্র থাকবে না কোনো অভাব থাকবে না আল্লাপাক বলছেন তারপরে তৃতীয় দায়িত্ব হচ্ছে মুসলিম নেতার মুসলিম শাসকের আল্লাহ পাক যাদেরকে শক্তিশালী করেছেন ও আমারু বেল মাফ আর তার ভালো কাজের নির্দেশ দেবে ভালো কাজের নির্দেশ যেকোনো ভালো কাজ ভালো কাজের জন্য নির্দেশ দেবে হেজাব পর্দা নারীদের জন্য যেটা ধর্ষিতা হওয়া থেকে বাঁচাবে যেগুলি ভালো কাজ সমস্ত ভালো কাজের নির্দেশ দেবে মুসলিম সরকার আল্লাহ পাক তাদের এই দায়িত্ব দিয়েছেন তাহলে তার আল্লাহর দিনের সাহায্য করল ওয়ানমনকার এবং তারা অন্যায় কাজে বাধা প্রদান করবে আল্লাহর দিনের সাহায্যকারী যদি হতে চাও আল্লাহ তোমাদেরকে নেতৃত্ব দিয়ে সম্মানিত করেছেন সুতরাং তোমরা অন্যায়কে নির্মূল করবে যে কোনো অন্যায় হোক না দেশে খুনের ঘটনা ঘটবে না এমন দণ্ডবিধান করবে আল্লাহ প্রদত্ত যাতে করে খুন করার কেউ সাহস না করেছো হত্যার বদলে হত্যা কেউ সাহস করবে না আল্লাহমে তোমাদের জন্য এই হত্যার দণ্ডবিধানে হত্যা করলে তোমাকে হত্যা করা হবে এতে প্রাণ রয়েছে একজন লোককে অতিরিক্ত মাল একজনকে তো অলরেডি খুন করেছে আর খুন অন্যায়ভাবে করেছে সেজন্য আরেকজনকে হত্যা করলেন কেস আছে তাহলে তো আরেকজন গেল তারপর আল্লাহ বলছে এতেই প্রাণ রয়েছে এই অপরাধীকে হত্যা করাতে প্রাণ রয়েছে সারা বিশ্ববাসীর প্রাণ রয়েছে কারণ একজন খুনি একটা খুন করার পরে যদি তাকে শেষ করে দেওয়া হয় তাহলে এই ক্যান্সার রোগ শেষ করা হলো সমাজ থেকে দেশ থেকে আর না হলে খুন করার পরে দু চার পাঁচ বছর জেল আর তারপরে জামানতে চলে আসলো আবার খুন করবে আর তাই হচ্ছে আজকে আল্লাহর বিধান কায়েম না করার জন্য সারা পৃথিবীতে এই অশান্তি বিরাজ করছে অন্যায়কে নির্মূল করতে হবে সুতরাং সবচাইতে বড় অন্যায় হচ্ছে শির্ক সুতরাং শির্ককে দূর করার জন্য প্রয়াস চালাতে হবে দাওয়াতের মাধ্যমে সঠিক দিনের সঠিক ইসলামকে তুলে ধরার মাধ্যমে প্রচারের মাধ্যমে এই প্রচারে সাহায্য করার মাধ্যমে আর সবচাইতে বড় ভালো কাজ হচ্ছে মারুফ হচ্ছে যারা আল্লাহ নির্দেশ দিতে বলেছেন তৌহিদ আল্লাহর একত্র তৌহিদের প্রচার প্রসার ঘটাবে এছাড়াও যেগুলি পাপ রয়েছে যেমন জেনা ব্যবিচার সুতরাং পতিতা লয় রাখবে না তার লাইসেন্স না। মুসলিম নেতৃত্ব আর দেহ ব্যবসার করল না পাকের দিনের সাহায্য করল না আল্লাহাকাবুল আলমহিন তাদেরকে এই নেতৃত্ব ক্ষণিকের জন্য দিয়েছেন কিন্তু এই নেতৃত্বে কোনো বরকত নেই যে নেতৃত্ব পাওয়ার পরে আল্লাপাকের নিয়ামতের সুক্রিয়া স্বরূপ আল্লাহর দিনের খেদমত করলো না সাহায্য করল না ও আকেবর আল্লাহাক বলছেন মনে রেখো যে সমস্ত কাজের পরিণামের মালিক একমাত্র আল্লাহ আজকে তোমাকে নেতৃত্ব দেওয়া হয়েছে ধন সম্পদ দেওয়া হয়েছে শক্তিশালী করা হয়েছে কালকে তোমার কাছ থেকে তা ছিনিয়ে না হবে সব কিছুর মালিক আল্লাহ রাবুল আলমিন সুতরাং তোমার এই নেতৃত্বকে ভালো কাজে ব্যয় করো ভালো কাজে নিয়োজিত করো মহান আল্লাহ তারপরে নবী কারি সাল্লামকে আল্লাহকে এখানে সান্ত্বনা দিচ্ছেন যখন আর মুশ্রেকরা নবী সাল্লা সাল্লামকে মিথ্যু বলত অন্যায় কথা বলতো আল্লাহাক বলছেন তোমাকে যদি তারা মিথ্যা প্রতিপন্ন করে যে এই নবী মিথ্যা কথা বলছে নবী নয় আসলে ফাঁকাত কাবুল কমনু এটা কোনো নতুন কথা নাই বরং এর পূর্বে বা এদের পূর্বে নুআ আলি সাল্লামের জাতীয় নু আলি সাল্লামকে মিথ্যা মনে করেছে আর তোমার মতো অল্প দিনের জন্য সাড়ে নয়শো বছর ধরে তারা নু আলি সাল্লামকে কষ্ট দিয়েছে ও আদ সম্প্রদায় মিথ্যা মনে করেছে তাদের নবী হুদ আলি সামুদ সামুদ সম্প্রদায় তাদের নবী সোয়াল আলী সালামকে মিথ্যা মনে করেছে অস্বীকার করেছে আল্লাহ পাকে রাজাবে তারা ধ্বংস হয়েছে ওয়া আসাব মাদিয়ান মাদিয়ানের অধিবাসীরা সোয়েব আলি সাল্লামকে মিথ্যা মনে করেছে ও কুসদিবা মুস এমনকি মুসা আলি সাল্লামকে মিথ্যা মনে করা হচ্ছে ফাম কাফের তখন আমি কাফেরদের কে ছাড় দিয়েছিলাম মনে রাখবেন এই কথা আল্লাহ পাক মানুষকে ছাড় দেন ছেড়ে দেন না আল্লাহ পাক যখন ধরে নেবেন পকড়াও করবেন তখন আর ছাড়বেন না হয় ইহকালই ধরে ফেলবেন আর না হলে মতের সাথে সাথে তো মহা মহাশাস্তি রয়েছে আল্লাহ পাক বলছেন সোম্মা আখাশ মতপর আমি তাদেরকে পকড়াও করি যেমন আরব মুশ্রেকদেরকে কোরআজদেরকে রাসুল্লাহ সাল্লা সাল্লামের সাহাবাই কেরামদের ওপর জুলমত্যাচার করেছে আল্লাহ পাক অবসর দিয়েছেন ছাড় দেন ছেড়ে দেননি বদরে তাদেরকে লাঞ্ছিত অবদস্ত করেছে। মক্কা বীজের মাধ্যমে তাদেরকে লাঞ্ছিত অপদস্ত করে মক্কা থেকে তাদেরকে বিতাড়িত করেছেন আর না হলে ইসলামকে বুঝে সুজে ইসলামের মধ্যে আসার জন্য সে প্রস্তুতি নিয়েছে খরুনাফি দিন ইল্লাহী আফোয়াজা দলে দলে ইসলামে দীক্ষিত হয়েছে শত্রু বন্ধুতে পরিণত হয়েছে ফাঁকাই ফাঁকা না বলো যে আমার এই শাস্তি কেমন ছিল ফাঁকি ফাঁকা নাকির যখন আল্লাপাক ধরে ফেলেছেন তখন আল্লাপাকের শাস্তি কেমন ছিল ফাঁকা ইয়ারিয়েন আহ ওয়াহি আজ আলিম আল্লাহ বলছেন বহু জনপদের অধিবাসীকে বহু জাতিকে আমি ধ্বংস করেছি ওয়াহি আজ কারণ তারা অত্যাচার যখন করেছে আর সবচেয়ে আল্লাহর সাথে করা লুকন আল্লাহ বলছেন নিশ্চয় শির্ক সবচেয়ে বড় জুল এছাড়াও বহু জুল তারা করেছে তখন তাদেরকে ধ্বংস করেছে ফাহিয়া খাউয়াতুন আলা উরু সেহা সুতরাং জনপদ ছাদের ভরে পতিত হয়েছে ধ্বংস করেছেন আল্লাহফাকরাবুল আলমিন সেই দেশ সেই এলাকাকে সেই এলাকার লোকদেরকে ও বীর মতিন আর বহু কূপ বিরান হয়ে গেছে মানুষরা বাস করস্ত সেই কূপগুলি ব্যবহার হইত মানুষ নেই ধ্বংস হয়ে গেছে কূপ বিরান হয়ে গেছে ও কাশরিম মশিদ আর সুচ্চ সুদৃঢ় প্রাসাদগুলিও বিরান হয়ে গেছে অনাবাদ হয়ে গেছে সেখানে বসবাসের আর কেউ থাকেনি এইভাবে আল্লাহফাকরাবুল অবাধ্য জাতিকে জালেম জাতিকে ধ্বংস করেছেন কাফালাম ইয়েসিরুফুল আর তারা কি পৃথিবীতে ভ্রমণ করে দেখে না কোন আলহাম কলুব ইয়া উন আল্লাপাক পৃথিবীতে ভ্রমণ করতে বলেছেন কিন্তু শিক্ষণীয় দিক সেখান থেকে যেন যেগুলি আল্লাহ রেখেছেন আপনি নিতে পারেন ভ্রমণ করবেন কিন্তু আপনি গবেষণামূলক ভ্রমণ চিন্তাশীল হয়ে যে এই জায়গাগুলি কি ছিল আর কি হয়েছে কেন হয়েছে এসব লোকদের দশা এরকম কেন হয়েছে এই রকম ভাবে আল্লাহ ফাকরবাবুল্লাহ আলমিন ভ্রমণ করতে বলেছেন এক ভ্রমণ হচ্ছে শরীয়তি ভ্রমণ হজের জন্য উমরার জন্য ভ্রমণ আল্লাহর ঘর জিয়ারতের জন্য মসজিদ নবির জন্য আর আরেক ভ্রমণ হচ্ছে জায়জ ভ্রমণ কিন্তু সেটা তো নেই পাবেন যদি সেগুলি দেখে আপনি আল্লাহকে চেনেন আল্লাহর দিনের দিকে ফিরে আসেন তো এই রকম ভ্রমণের কথা আল্লাহ ফাকরাবুল্লা আলমিন বলেছেন আল্লাহ ফাকরাবুল্লা আলমিন যেন আমাদেরকে সঠিক দিনের শিক্ষা লাভ করা তৌফিক দান করেন তার দিকে ফিরে আসার তৌফিক দান করেন সুবহান rabbika rabbil izzatiмма ysifun wa salamun al mursalin alhamdulillahi rabbil गणकसा करन कर हाथ राशि देखे भाग्य परीक्षा कर आदर्श परिवार गढ़ते हम देख पारिवारिक आदर्श सकाल छंग सेल्लापूर्ण रूपे प्रवेश करो छा प्रथम नमज दाओ चार सकाल साढ़े दस टेलेश जक आरिक बार्ता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 অনুসরণ করি পেষ্ট বাংলা মানবতার সমাজ